জাবির ইবনে সামুরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত যে সাদ রদিয়্লাহ তাল্লাহ আনহু বলেন আমি তাদেরকে নিয়ে বিকালের দু সালাত অর্থাৎ জোহর ও আসর আল্লাহর রসুল সালসাল্লাম এর সালাতের মতো সালাত আদায় করতাম এতে কোনো ত্রুটি করতাম না প্রথম দুরাকাতে কিরাত দীর্ঘায়িত এবং শেষ দুরাকাতে সেটি সংক্ষিপ্ত করতাম উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন তোমার ব্যাপারে এটাই আমার ধারণা